আবদুল্লাহ রদিলাহ হতে বর্ণিত যে নাবি সাল্লাহ আলিয় সাল্লাম প্রশিক্ষণহীন ঘোরার দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন এবং এই দৌড়ের সীমানা ছিল সানিয়া থেকে বানু জুরাইকের মসজিদ পর্যন্ত আবদুল্লাহ ইবনু উমর আদিল্লাহ তোলাহ্ন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন